এবং আমিও সেটা দেখতে চাই এটা নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম তা আমার পাবলিক স্টেজ দেখার অভিজ্ঞতা খুব কম মানে প্রথমে সেতু দেখেছিলাম না তার আগে কুদা দেখেছিলাম তারপর সেতু তারপর আদর্শ হইতে হচ্ছে তার আগে আমি কিচ্ছু দেখিনিটা কিন্তু সেই আপনার নাম করা যারা তারা এই সমস্ত ছিলেন সেই জহর রায় তারপরে সাবিত্রী এরা সমস্ত ছিলেন অভিনয় আহ এই যে পুরোটা এতক্ষণ কাণ্ড এই যে শেট লাগানোর কাণ্ড কারখানা হলো আমি কোনো একটা নাটকটা শেষ হলো একটা লোককে আমি শুনতে মানে বলতে শুনলাম না যে কি না। আপনি কি করলেন না করলেন তাতে কিচ্ছু আসে যায় না সেই জন্য আমাদের এক্সারসাইজটা বাড়তি এক্সারসাইজ আমার কাছে মনে হয় এইটা একেবারে আমার কি কারণে জানি না এটা অন্য দেশে কেন হয়েছিল পুরো ঐতিহ্য যেভাবে তৈরি হয়েছে কলকাতা শহরে সেটা হচ্ছে অভিনয় কেন্দ্রিক অভিনয় নির্ভর একটা হয়েছে লোকেলি অভিনয় দেখতে থিয়েটারে যায় থিয়েটার মানে অভিনয় তিনি তা যে কাজের মধ্যে খালেদা সেদিন বারবার বলেছেন যে সবচেয়ে বেশি সাপোর্ট ওই দিক থেকে সেন্স অব দ্য টোটাল থিয়েটার এবং বিজ্ঞাপন হতে লাগলো যে ওর অভিনয় সমৃদ্ধ ব্যাস এটা অর্থাৎ এমন একটা এই সিস্টেমটা এমন ভাবে রয়ে গেছে আমাদের এরপরে <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> তে আপনার কাজ আধে আধেয় যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং সেই প্রশ্নটা এই প্রশ্নটা দুটো আমি একটু জড়িয়ে করতে চাইছি যে আধে অধুরেতে একটা মজা আছে এবং ইংরেজ অন্য দিক থেকেও যে আপনি যদি ওই একজন লোক চারটে চরিত্র করছে এই পয়েন্টটুকু বাদ দিলে যে আমরা বুঝি যে একটা সোসাইটির ভেতরে কিছু একটা থাকে মানুষের ভেতরে একটা কিছু থাকে যেটা সোসাইটি কে ভাঙে ফ্যামিলি থেকে বেরিয়ে এই পুরো চেহারাটা কিন্তু তার মধ্যে আসে এবং আপনার প্রায় এন্টায়ার কাজকর্মের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট কোয়াইট ন্যাচুরালিস্টিক নাটক বলতে যে বোঝায় এমনকি বহুরূপী যখন পুতুল খেলা করেছে ওটা ইভসেনের টেকনিক্যাল ইসেন হলেও ওটা কিন্তু উনি যেভাবে ভেঙেছেন পাল্টেছেন বাঙালি করেছেন তাতে ওটা কিন্তু ন্যাচুরালিস্ট নাটকে যে রুথলেসনেস থাকে সেটা কিন্তু নেই পুতুল খেলা মানে ডলস হাউসে আছে পুতুল খেলা নেই এই ফর্মের নাটক কিন্তু আপনি বোধ প্রথম করছেন আধি আচ্ছা ঠিক ন্যাচারালিস্টিক নয় কিন্তু আমি মনেও হলেও আমি কিন্তু মানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি যদি যে পরিবেশ তৈরি দেয়াল রয়েছে সেই দেয়ালটাকে যদি সত্যিকারের ন্যাচারালিস্টিক করতাম তাহলে আমি দেয়ালটা এইভাবে করতাম আমি ঠিক নেগেটিভ অর্থাৎ একটা ছবিকে নেগেটিভ দেখলে যেরকম হয় কালোটা সাদা সাদাটা কালো আমি ঠিক সেইটাকে প্রথমে দেখাবার চেষ্টা করেছি এবং যেটা আড়ালে থাকার কথা সেটা বাইরে নিয়ে এসেছি আর যেটা বাইরে থাকার কথা সেটা বাইরে ঠিক উল্টো জিনিসটা করে কাঠের ফ্রেম গুলো যেটা থাকার কথা আমার ন্যাচারেলিস্টিক হলে আমি দেয়ালে এটা রং দিতাম দেয়ালে নর এটা আমি কালো করলাম করে আমি জাস্ট ওই ইয়েটা বার করলাম ফ্রেমটা বার করলাম এইকে যে এই যে ফ্রেমের মধ্যে অভিনয় করছে আমি সেই আর বাকিটা কিন্তু ব্ল্যাঙ্ক আমি ফ্রেমটা দেখাচ্ছি এবং সেই ফ্রেমটা যে দিয়ে ওদের বাইরে দেখালাম যে ইনকমপ্লিটে নাটকের মধ্যে যেটা আছে আমি পরিবেশটার মধ্যে সেটা করতে চাইছি যে ইনকমপ্লিটনেস যে কোনো জিনিসটা উঠতে উঠতে উঠতে যেটা থেমে গেলো আর বাকিটা থেকে গেল সবাই এক্সপেক্ট করবে যেটা ওইটা যদি হয়ে যায় তাহলে হবে তাহলে কাটা কাটা হয়ে বেরিয়ে আছে সব আর বাকিটা সব তাতে কিন্তু এছাড়া শুধু আছে যা কিছু আছে সোফা সেগুলো কারণ ক্যারেক্টার তার সঙ্গে তারা বসছে উঠছে সেগুলো কিন্তু আমি করতে পারি এখানে যথেষ্ট বাংচুর হয় খুব ন্যাচারালিস্টিক যদি বলা যেত তাহলে আমি দেয়ালের মত দেয়ালের রঙ করতাম কিন্তু সেইখানে আরেকটা যেখানে আপনি ভাঙেন খুব জানলা আপনি ইউজ করেন যেখানে এসে মেয়ে গিয়ে দাঁড়ায় এটাতেও আছে আবার ওই পুতুল খেলাতে একবার একটা পুতুল খেলায় কোনো দাঁড়াবত না পুতুল খেলায় খালি নীল আকাশটা দেখা যেত হ্যাঁ ওই লোকে ওইটা খালি দেখতে পেয়েছে কিছু সেখানে সেখান তো ঢাকা তো সে যেতে পারে না ওইখানে কিন্তু দর্শকের দৃষ্টির থেকে মনে হতো যে একটা বাইরে প্রচন্ড একটা জায়গা আছে পালাবার পালাবার আছে বাইরে প্রচন্ড রোদ কিন্তু সে রোদের মতো রোদটা নিয়ে ঘরে ঢোকে তার এখানে ঢোকবার কোনো পথ নেই সে নিজে নিয়ে ঢোকে বাড়াবাড়ি করে ঢোকে এই জানলাটা এই । রাখতে হবে আর আমার সব সময় আমার একটা কথা বলবার ইচ্ছে যে আমরা যতবার বেসমেন্ট স্টেজে করেছি ওই খুব মধ্যে যেন মনে হতো যেন মনে হতো যে নিজের বাড়ি আছে একটা ছোট্ট মিডিল ক্লাসের বাড়ি আছে ক্র্যাম্প আছে ময়লা ধুলো ভর্তি আর তার মধ্যে যে মানে বাইরের পরিবেশে যে একরকমের কিরম ভাবে জানি না এখন এত কথা খালেদার গত কয়েক মাসের মধ্যে বারবার শুনেছি আর করেছি। তার আগে থেকে কাজ হচ্ছে যে সেটিংটা তৈরি করে দেওয়া হচ্ছে বলার চেষ্টা করে আপনাকে তৈরি করে আর আমি কিন্তু দেখলে বিশ্বাসযোগ্য মনে মনে হবে খুব ন্যাচারেল দেখা হবে নট নেচার আমি হুব হু কবি করছি ভেঙে দিয়েছি দরজা হয় কিনা এটা আপনার বজার করবে না আপনাকে মনে হবে ঠিকই কিন্তু আমি ভেঙে দিয়েছি এখন এই যে রিয়ালিজম বলতে আমি ইন করছি যে লজিক্যালি খুব বিলিভেবলিং কনভিনসিং তখন আমরা সেখান থেকে ভেঙে পরে স্টেপটা নিচ্ছি কিন্তু তার সময় ন্যাচুরিজম কিন্তু বিরাট ভাঙা এবং থিয়েটারের নতুন একটা সম্ভাবনা কিন্তু সাজটা পড়িয়ে দেওয়ার সাজটা আগে ঠিক করতেন্সেল আসা যাবে সাজটা আপনি যে পড়ছেন আপনার শযান কাজ আপনার অভিনেত্রী জীবনে বড়িভমেন্ট সবচেয়ে সেই রুলে যখন আপনি খুব জেনুইনলি আপনার কি ফিলিং হয় অভিনয় করতে গিয়ে যখন বলেন সেটা কিন্তু একটা খুব বড় ফাংশন মানে মুশকিল কি হচ্ছে এখন আমরা ইমিটেশন অফ নেচার তো আমরা ঠিক করছি না হুব হুম যেটা বললাম আর কি যে আগে যা আছে তার মধ্যে আমার তো বাধা নয় কিছু নেই আমাকে রিক্রিয়েট করতে হচ্ছে আমি ডেফিনেটলি নেচারের কিন্তু আমি যখন গাছ বানাচ্ছি তো সেই গাছটা আমার কিন্তু আমার গাছ হয়ে যাচ্ছে যেটা আপনাদের ওইদা লাগানো হলো যে আমার কিন্তু গাছটা যখন লাগাচ্ছি তখন আমার আমার মনে হচ্ছে দেখে আপনি গাছই বলবেন কিন্তু কোন বিশেষ গাছ নয় সেটা এই যে বিশেষ গাছ নয় অথচ দেখে মনে হচ্ছে এটা গাছ এবং আমি দেয়ালটা দিচ্ছি এই যে হঠাৎ সাদা লাইন বেরিয়ে এলো যেটা আমি পরবর্তীকালে বর্বর মাটি দেওয়ার কিন্তু ব্যবহার করলাম আরো আরো সেখানে ছেড়া ভাঙা কোন জায়গায় ছবি থাকে আপনার তাকালে দেখবেন কিন্তু না কারণ ফিলিংটা থাকছে ওইখানকার যে একটা ভীষণ আনক্নি এক আর একটা বস্তির মধ্যে ওই ক্যারেক্টার যারা আছে হালাম দেওয়া আরেকটা খুব একটা সেটা হচ্ছে দুটো পাগলা ঘোড়া শু পাবলা ঘোড়া এবং শ্যামানন্দলা ঘোড়া ছেড়ে দিলাম তাই এতে আমার হলো এই নাটকটা করার পরে আচ্ছা একটা জিনিস আপনি তার আগে বলুন যাতে সুবিধা হবে যে নাটক হিসেবে এটাও কিন্তু আপনি আগে। যখন হয় কারণ নাটকটা তোমার জানো কিনা জানি না বা মনে আছে কিনা জানি না হিন্দিতে কিন্তু নাটকটা প্রথম হয় বাংলা একমাস পরে হয় বাংলা নাটক কিন্তু অরিজিনালি বাংলায় লেখা নাটক হলো হিন্দিতে প্রত্যেকে প্রত্যেকের নিজের একটা কাহিনী রিভিল করছে এদিকে মেয়েটি পড়ছে অনেকক্ষণ সময় ইয়ে করছে এইখানে তাস খেলছে বসে ড্রিঙ্ক মানে মদ খাচ্ছে আর একটা ভয়ও আছে শ্মশানের মধ্যে একটা ভীতির ব্যাপার আছে তো যারা শ্মশানে যায় তারা গাঁজা খায় মদ খায় এটা ভয়ের থেকে একটা ব্যাপার আছে ব্যাপার থাকে সেরকম একটা অ্যাটমসফিয়ারে ওই নিজেরা এক এক সময় বোধ হয়ে যাচ্ছে এবং নিজেদের কাহিনী বলতে থাকছে আর ওই মাঝে মাঝে যেন ওই মেয়েটি হঠাৎ দেখা দিচ্ছে হঠাৎ যে সেই মেয়েটি এসে হাজির হচ্ছে এই হচ্ছে মদ্দা আমাকে এই খালি বললে এই হচ্ছে গল্প একটা সময় এটি পড়ার শেষ হয়ে যায় তারপর তারা যে পথে চলে যায় এবং ক্যারেক্টারগুলো চারটে ক্যারেক্টার নিজেদের আন করে বলেই বললে আপনাকে কিছু ভাবতে হবে আপনি একটা প্রজাপ্রেমের গল্প এটা শ্মশান এটা প্রেমের গল্প এটাই মনে করে আমি করে দিন এই যা আমাকে যা বলেছে এখন এর একটা ব্যাকগ্রাউন্ড আমি বলি মানে এটা পেছনে আমি জিনিসটা কনসিভ করি কিভাবে আমি বইয়ের ডিজাইন করি বইয়েন করতে গিয়ে কিছু জিনিস আমি নিজে পড়ি কোনো ক্ষেত্রে বইয়ের কন্টেন্ট আমার খারাপ লাগলেও মানে ভালো না লাগলেও আইডিওলজিক্যালি সেটা প্রশ্ন আসছে না আমি যদি কমার্সিয়ালি জিনিসটা দেখি যে আমার কাজে আমাকে এটা কাজ করতে দেওয়া হয়েছে না যেমন তারপরে চিত্রকল্প কারণ এক একটা লেখকের কিন্তু এই সময় জিনিস থাকে অনেক কিছু লেখক আছে তারও সুন্দর লেখা বই শুরু করে আপনি ছাড়তে পারবেন না কিন্তু চিত্রকল্প নেই তার কিছুতে ডিজাইন করা যায় না ভীষণ হয় যেটাতে বেশি আশা করা সবাই আশা করে যে এইটা খুব ভালো ডিজাইন হবে আমি তার কী নোট পাই না ওই যে কী নোট না একটা মেলোডি তৈরি করা যায় না যেমন মিউজিকে ঠিক এই আমাদের ক্ষেত্রেও আমি কী নোট না পেলে আমি কিছু লাইনটা আনতে পারি না আমি ধরতে পারি না কোথার থেকে শুরু কোথায় দাঁড়াবো কি আমি কনটেন্ট নিয়ে আসবো কিভাবে সেটাকে সাজাবো ধরতে পারি আর একটা পেলেই সঙ্গে সঙ্গে বাকিগুলো হয়ে যায় আমি যে বইয়ের ডিজাইন আমি যেভাবে করি আমি কিন্তু সেট ডিজাইন করতে সব প্রায় একই ধরনের উঠে আসতে পারে না তখন কারণে ব্যাপার এবং সেটা ভিজুয়ালি দেখানো হচ্ছে এরা মতন সেই লোকগুলো দেখছে যারা যদি দেখে থাকে কেউ হেলুসিনেশন যদি না দেখে থাকে তাহলে ওইটা দেখছে আমার নাটকে পেলাম কিন্তু নাটক অনেকটা দূরে চলে গেল মানুষ থেকে আমি অনেকটা দূরে চলে গেলাম সমস্যা দূরে চলে গেল এইটা আমাকে একটুখানি আমাকে নাটকে ঢুকতে বা আমার নিজের নাটক বলতে বা যদি বলা যায় নাটকটা ভালোবাসতে আমাকে সাহায্য করে নিজে আমি নাটকটা বাংলা ঘোড়া করে আসছে সেই করেই হোক আবার অন্য আমার বিয়ে করা এখন আমি যেটা পাচ্ছি কংক্রিট জিনিসটা পাচ্ছি এটা শশাক আর জিনিস পাচ্ছে এটা মানে একটা আনকনি ভূতটা আসবে ভূতটা আসতে গেলে যে যে গাছের গাছ কিংবা একটা ওই ওই দিক দিয়ে কাটের ইয়ে সম আছে স্তুফা কাট তার ফাঁক রয়েছে এইরকম কয়েকটা নানা রকম ফাঁক আছে যে ফাঁকে হঠাৎ লোকে যেমন ভয়ে যারা পায় তারা হঠাৎ একটা বিড়ালের চোখ দিতে পায় কি এটা যেন জ্বলে উঠলো কি একটা যেন থেকে মানে যাকে বলা যায় এই অন্ধকার নানা জায়গায় থাকলো তার মাঝখানে হঠাৎ জ্বলে উঠলো তাই লোকে ভয় পায় ইমাজিনারি এটা সাধারণত ভয়ের ব্যাপারটা তো এইভাবে তৈরি হয় বাড়ির ছেলেরা ভয় পায় দেখবেন ভয় পায় ওইরকম জায়গায় আমি এই নাটকের মধ্যে আমি সেইরকম প্যাচেস কয়েকটা ইয়ে করলাম এবং সঙ্গে এই নিয়ে আলোচনা হবে আর যেখানে কিন্তু সেই সব জায়গাগুলোতে শ্মশানের মানে একটা যেটা প্রায় ভাঙা চড়া একটা ঘর ঘর যে ঘরটা কিন্তু কমপ্লিট নয় অর্থাৎ আপনি ধরতে পারেন যেগুলো কখন কখন ইউজ হয় আপনাকে ঘর যেখানে ইয়ে রয়েছে হাড়ি রয়েছে শ্মশানের যে জল টল ঢালবার কাট রয়েছে যেগুলো ওইসব সংক্রান্ত ব্যাপারই রয়েছে এবং সেটা মতো না সেই রে এক প্রশ্নে এর বিষয়ে আমি কিন্তু ভাবিনি বাংলায় যখন বাংলায় যখন করলাম এক মাস হয়ে গেল হওয়ার পরে আমি এক কথাই এই কথাই আমি ইয়ে করছি যে নাটক দেখে আমার কিন্তু অভিনয় যদি করে দাও এখন আমাকে আমি তখন বলতে গিয়ে বললাম করে ফেলেছি আবার আমি কি করি এটা তো দুবার তো একটা সেট করা যায় না তখন বললেন না আমি যদি অন্য ভাবে ভাবি তাহলে কিভাবে কিরকম উনি বোধ হয় টেলিফোনে এই কথাগুলো বললেন সেটা নিয়ে তখন আমাদের সাক্ষাতে কথা হয়নি তাহলে যদি এসো তাহলে তোমার সঙ্গে কথা হবে আমি অন্যভাবে যদি ভাবি গেলাম তখন উনি বললেন যে আমি এটা এটা প্রেমেরই গল্প কিন্তু প্রেমটা ফিজিক্যাল প্রেম ফিজিক্যাল প্রেম একেবারেই প্রেম আমি যদি এইভাবে ভাবি গল্পের মধ্যে কি আমি প্রেম দেখছি না নানা চরিত্র আসছে এখন সব প্রেমই কিন্তু আলটিমেট ওটা সমস্ত শরৎবাবুর ছাড়া আর বললেন এছাড়া কিন্তু সব মানে শরৎ ছাড়া আর কি আর সবই প্রেম আলটিমেটলি করবে কি এইখানে যা যত আছে সবসময় দৈহিক নয় কিন্তু উনি বললেন ধরো এটা প্রেম সেটাকে যদি ভাবা যায় আমি ওইটাকে আগেরটা ছিল প্রেমের গল্প বলছিল ওই পর্যন্ত নি বললেন ফিজিক্যাল প্রেম বলে একটা কথা বললেন যেটা এই কথাটা আমার ভালো লাগে আমি নোট করছি করে রাখছি আমি যেটা কিন্তু আমার ভাল লাগে এবং আমি আমি জানি না কোন আর্টিস্ট কনসলি সেটা করে কি না কনসাসলিস কোনো দিন করে কি না বা ডেলিভারিটি করে কি না উনি বললেন মানে ডিস্টর্ড করতে গিয়ে বা অন্য কিছু যারা ধরুন খুব কার্নেল ডিজায়ার দেখাবার জন্যে যে যে সমস্ত অ্যাটমোসফেয়ার তৈরি করতে উনি বললেন তুমি অশ্লীলতায় চলে যেতে পারো এই কথাটা বলিনি বোধ হয় তোমাকে কারণ এই কথাটা এমন একটা কথা আমি জানি যে অশ্লীল কথাটা হচ্ছে এমন একটা দিক যেটা শার্প লাইন তার এদিকটা শিল্প এদিকটা অশ্লীল শার্প ডিভিশন সামান্য আমি একটি ফিগারকে মনে করি একটা ফিমেল ফিগার আমি আঁকলাম কনসিয়াসলি কখনো আমরা অশ্লীলতা করবে কোনোদিনই কোনোভাবেই ওটা হয় না কারণ ছবিটা যখন আমরা আঁকি তখন ডেফিনেটলি আমাকে একটা লাইন টান দেয় এবং গিয়ে আর একটা লাইনে গিয়ে শেষ করে আয়নাদার পয়েন্টে গিয়ে শেষ হয় তার যে লাইন আমি পাই সেইটি আমাকে অ্যাট্রাক্ট করে ওইটি হয়তো কোনো একটা ফিমেল করে নট কার্নেল ডিজায়ার যেই কার্নেল ডিজায়ার হলো তখন আর তখন আর শিল্প আর হচ্ছে না কিন্তু শেষ হয়ে গেল যতক্ষণ শিল্প থাকছে ওইটা আর আমি যখন শিল্প করব বলে আমি তুই গেলাম তখন কিন্তু আমার ওই মাথায় ওইটা থাকে না আমার ডেলিভারিটি আমি কি করে যাব এটা আমার মাথায় আসেনি আমি চোখে চেষ্টা করলাম আমি ডিজাইন করলাম করে দেখলাম না হয় না আমি দেখলাম যে আমি দেখি তো ওর মতন করে ঝাল খেতে পারে কিনা ওর মুখে ঝাল খেতে পারি কিনা দেখলাম পাড়া যায় না কারণ জিনিসটা হয় না মানে কি করে হয় আমি ঠিক জানি যেই করবো এটা ভাল্ডার হয়ে যাবে কারণ যেই জিনিস অশ্লীল করা মানেই তো ভাল্ডার এটিতে যাওয়া নিশ্চয়ই ভালগার হলে কিন্তু তখন আমি আমি শিল্প সৃষ্টি করতে পারছি না কারণ আমি জানি যে গল্পে আমি অপছন্দ করলেও গল্প তো নয় আলটিমেটলি এটা বা বাংলা মধ্যে একটা শিল্পের ব্যাপার আছে শিল্পের সবটা আমি আমাকেঞ্জন না আমি যুগল করেছি এবং যুগলটা কখনো এমন ভাবে দেখাইনি যে দেখলে কার মধ্যে ডিজাইন হতে পারে কি একটা ক্যাপুলেটিং ফিগার পর্যন্ত আছে যেটা কিং ফিগার কখন পর্যন্ত আপনি যদি আমি ফুল লাইটে দিয়ে দিই আপনি কখনো আপনার খারাপ ইয়েতে আসবে। আমার মনে হলো সেটাতে ডাইক্টার হ্যাপি কারণ তিনি যা চেয়েছিলেন আমি আমার মাথায় ছিল আমি এটা আন ব্যাপার তৈরি করব। যাতে লোকের কাছে ঝাপসা মনে হবে এটা মানে ছিল না এবং তাতে নাকি ফিগার যাচ্ছে বলছে এটাই কি প্রেম এটাই কি প্রেম ওটাতে ভালো ছিল এই চারজনের অনেক ভালো ছিল এখানে চারজনের ভালো ছিল না কিন্তু এখানে চারজনের এখানে আমাদের জিতুর অ্যাক্টিং আর এখানে কিন্তু একটি মেয়ে করার জন্যে নিচ্ছে এবং সে ভুতুড়েটা সে ভুতুড়েটা কখনো ওই ফোর্স ভুতুড়ে মানে ভূত দেখাবো বলে যে ওই উপর থেকে তুলে দিলাম ওইখান থেকে তুলে দিলাম দরকার হয়নি খালিদা এটা দুটো নাটকে আধা আধা ধরেতে আর এইটাতে পাগলা ঘোরাতে রাইটার মূলত যেটা করেছেন যে একটি পুরুষ আধে চারটাই রোল করবে আর এখানে একটা চারটি লোক ওই রোল করেছে প্রোডাকশন মানে বিচ্ছিন্ন ভাবে মার খেয়েছে আর এই বাংলা প্রোডাকশনের তাই হলো ওই মানে আর যাই কোয়ালিটি আর মানে হোক এটাই যে চারটি মেয়ে করার ফলে সেই জন্য আমার খুবই মানে স্ট্রংলি ফিল করে। যে লেখকরা সব জিনিসটা যখন লিখেছে না স্পেশালি একজন এইখানে আপনি হয়তো বলবেন যে ভাঙচুর করা উচিত কিনা কিন্তু এই ভাঙচুর তো কিছুটা আপনার দিতেই হয় ধরুন যখন নাটক লেখেন তখন তো নিশ্চয়ই মঞ্চসেননি সেটা দেখুন নাটক করতে গিয়ে এক একজন এক এক ভাবে একজন আমি এরকম প্রোডাকশন দেখেছি যে কি যেন কি হয়ে গেল এখন কি নোট কিভাবে করবেন ডাইলেক্টার সেইটাকে কিনোট হিসাবে নিল আরেকজন সেইটা আর কি নিলেন আগে ওই দুর্গটাকে বড় করে অনেক আরেকজন করেছে ইত্যাদি সেগুলো বাদ দেন যদি যেগুলো বড় ইন্টারপ্রিটেশন প্রচুর আলাদা আলাদা স্পেশালি হ্যান্ডলেটে তো নানা তাকে আপনি সেই লজিকটাকে যখন ভাঙেন যেটা ধরুন বহুরূপী প্রোডাকশন মনে আছে যে আপনি যে অর্থাৎ এরা কেউ কংক্রিট আলাদা তার নিজের জায়গায় নেই কিন্তু একজন মহিলা যখন ভেসে ভেসে আসে ঠিক আছে কিন্তু করতে পারবো যেটা এদের আরো মাংস দিতে হবে দিচ্ছেন সে কিন্তু না দিলে সে কিন্তু আমার কাছে আমি স্বপ্নে দেখি তো একটা ঘোষ এলো খালি তার মুখটা দেখছি উড়ে যাচ্ছে এখানে যখন একটা ক্যারেক্টার আসে আমি আর লক্ষ্মীর ব্যাপারে একদম তারপরই মানে অন্ধকার করে তারপর ওই ঘামে ওঠে আর জামাটা পরে মানে এখন অন্যরা হয়তো আমি জানি না কিভাবে করে আমি কিন্তু এইভাবে করতাম এবং আমি যতগুলো করেছি এইটা পাগলা করে দেখার পরে আমার মধ্যে একটা অদ্ভুত হলো যার ফলে আমি না আর পাঠার দরকার নেই আমি ছেড়ে দিই কোথাও দেখা প্রা তার পরে এবং তার যে কিছু পেলামক হয়নি যেটা সামান্য বললো যে একটা জায়গায় আমি চাইলাম অন্ধকার দাঁড়িয়ে কথাটা বলতে এতক্ষণ দাঁড়িয়ে সেই যে এটা উপরের যে লোকটা পাঞ্চারি করছে সবজি যে পাহাড় তার সঙ্গে সে অনেকক্ষণ ধরে তুব লোক কথাবার্তা বলছে সেই ইয়াং ছেলেটি মাঝে মাঝে ভাবছি কোথার থেকে শব্দটা আসে সে কথা জবাব দিচ্ছে আবার নিজের মতন করে ইয়ে করছে আবার যেন জবাব দিচ্ছে অর্থাৎ একজন সে জবাব দিচ্ছে কিন্তু অনেক কিছু বুঝতে পারছে না বলতে বলতে এই হঠাৎ বলছে তোমার তুমি তোমার বয়স কত বলে উনিশ বছর করে ১৯ বছর বয়স আর তুমি কত মানে জানো না তুই ইয়েকে অনুপ কলুষিত চলে যাবে তার থেকে বলেই তোমার আলোতে আসে সামান্য ধরে এই স্কিম ছিল এবং ওটা ড্রামাটিক কিন্তু সেটের সঙ্গে লাইটে অ্যাক্টিং এ সবটার মধ্যে এবং এনটায়ার সিচুয়েশনে কিন্তু ওইটা দারুণ ইয়ে করতে এই লোকটা কোথার থেকে শব্দ আসছে যে লোকটাও জানে না জব দিয়ে যাচ্ছে যখন সঙ্গে কথা বলেছে। হঠাৎ সেই লোকটা যখন কংক্রিট চেয়ার আনলো এই লোকটা ভয় পেল এবং এই লোকটাও কংক্রিট হলো একেও তখন চেনা গেল কুদ্ লোকটা সম্মুম থেকে কিছুতেই করাতে পারলো উনি প্রথম থেকে লাইট চাইছেন বুকে আমি সমস্ত অন্ধকারে বলবেন আপনি বেরিয়ে যাওয়া যেলেন এই লাইট পড়বে আপনার কিছুতেই উনি বললেন প্রথম থেকে লাইট চাই বলে ব্যাপারটা নষ্ট হয়ে গেলাম সিচুয়েশন তৈরি করতে পারলো না এরকম একাধিক সিচুয়েশন তৈরি করতে পারেনি আর অসুবিধা হল তো যাই হোক সেখানে সেট সম্বন্ধে আমাকে ওখানে তো সেটের একটা অন্যরকম ব্যাপার সে আমাকে বললে যে এই ব্যাপার হবে এই ব্যাপার হবে এই এই চাই কাজেই পারমোটেশন কম্বিনেশন করে একটা সেট মোটের ওপর একটা মানে উপর দিকে পাহারাও দেবে দুর্গের মতন চেয়ারাও থাকবে আবার ওইখানে ওইটি আবার রাজবাড়ি হয়ে যাবে ওইটি মসজিদ হয়ে যাবে ওইটি আবার বাজার হয়ে যাবে ওইটি রাজপথ হয়ে যাবে এই কাজে এটা তো একটা হেভি জিনিস রাখতে হবে এছাড়া কী করা সেটা তো মোটের উপর ওইটা রেখে কিন্তু সেটা তো ওই জিনিসটা তো ছেড়ে দিয়েছি সেটা নাটক নয় ঠিক ওই অর্থে নাটক নয় আর কি অতটা আর ওটা মধ্যে আর ফিরে আসবো বলে মনে হচ্ছে না কারণ আসার শারীরিক অবস্থাও নেই মানসিক অবস্থাও নেই সেটা গরস্বীকার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এবং যে পরিবেশ যেটা এখন নাটকে রয়েছে তাতে কোনো আগ্রহ পরিবেশ আছে আমার কিরমটা মনে হয় এত বছরের নাটকে যে ওই যেটা ওয়াননেস বলা করে. আপনি মানে সেটা হচ্ছে কিন্তু একেবারে শুরুতে তারপরে আপনি খানিকটা যেমন পরে আপনি এবং আপনি খানিকটা কাজ করেছেন কথা এখনো তো ভাবছেন আমি নিজে বুঝতে পেরেছি আমি ঠিক আর্টিস্ট সম্প্রদায় মুক্ত নই যদি বলা যায় আর্টিস্ট মানে কি অর্থাৎ আমি তুলি নিয়ে কাজ করি বা ওই লাইনে কিছু কাজ করি ঠিক যেমন অনেক সময় বলা যায় না যে জলে বিচরণ করলে সবাই মাছ নয় গুগলি শামুক হতে পারে চিংড়ি এটা কেউ মাছ নয় আমি ঠিক অনেকটা ঠিক সেইরকম বলতে পারি যে আমি বিচরণ করি এই ক্ষেত্রে কিন্তু আমি নিজেকে আর্টিস্ট বলছি না কারণ তার মধ্যে একটা পর্যন্ত যা কিছু কাজ করেছি যতগুলো কাজ আমি তুমি নিয়ে আলোচনা করো সবটাই কিন্তু এফার্টেড কাজ আমার কাছে মনে হয়েছে এবং আরেকটা জিনিস হয়েছে কাজ আমি গোড়ায় বলেছিলাম একটা ছিল ভাবারই আমার জীবনের ধাক্কা খেয়ে খেয়ে হতে হতে ওগুলো ধার চলে গেছে কাজে ওই নিয়ে আমি ভাবনাই ছেড়ে দিয়েছি যার ফলে মিউজিকটা আমি কখনো ক্রিয়েটিভ লাইনে ভাবি না আমি ওই রিসার্চের লাইনে চলে এলাম যে স্রেফ ওই লাইনে কাজ করবো এবং শিখলাম যে করা যায় সেই যতটা পারে ভাবিনি। যেটা শুরু হতে যাচ্ছিল বহুরূপীতে একটুখানি রক্ত করবি শুরু হয়েছিল হয়তো ভবিষ্যতে হতে পারতো কিন্তু তারপরে বহুরূপীর সঙ্গে এই সমস্ত কাজ করতে গিয়ে ভ্যালুজ নিয়ে গন্ডগোল হলো এই সেটের নিয়ে গণ্ডগোল হতে হতে এবং আমারও শারীরিক অসুস্থতা এইসব অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আমাকে যদি স্পষ্ট বলা যায় ঠিক কোন জায়গায় এই আমি স্পষ্ট বলতে পারব না তার মানে ভেতরে যদি ফায়ার থাকতো তাহলে ডেফিনেটলি জ্বলতো তা নিশ্চয়ই কোথাও ছিল না না হলে অত কুইকলি এক্সটিংগুয়েস হলো কী করে কাজে সেটা সেই জন্য আমি নিজে রিয়েলাইজ করি যে আমি ঠিক আর্টিস্ট যদি বলা যায় তা নয় আমি ওই ফিল্ডে কাজ করি ওই পর্যন্ত এবং বাকিটা এফার্টেড কাজ কাজেই এর বেশি বোধ হয় আমার আমি নিজের কাছেও করি না এবং কেউ যদি করে থাকে তো আমার ভুল তারই পেন্টিং এর মারফতে রবীন্দ্রনাথ যেমন একটা সব জিনিস একটা ডিজাইন কংক্রিট মানে নিয়ে গেছিলেন সব জিনিসগুলোকে আমি যেটা প্রথম বলেছিলাম যে পেন্টিং এর কাজ হচ্ছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট রবি ঠাকুর কিন্তু সেটি অ্যাচিভ করেছিলেন এবং ইউরোপের লোকেরা ফ্রান্সের লোকেরা বলেছিল যে আমরা যেটা হাত রাখছি এবং তার যার জন্য তার পেন্টিং কে উনি বলছেন আমি পশ্চিমকে দিলাম এবং প্রথম তারা ফ্রান্সে বোধ হয় এখনো আপনি গেলে শুনবেন যে তারা টেগোর পেন্টারকে চেনে পেন্টার টেগর কে চেনে তারা পয়েট টেগর কে চেনে কারণ প্রথম এক্সিবিটটা হয়েছিল সেই যে পেন্টিংস সেইটি আমাদের ভীষণ নাড়া দিয়েছিল তার মধ্যে অসম্ভব রকমের সব মানে কি প্রচুর পরিমাণে সব অ্যাবস্ট্রাক্ট ফর্ম এবং তার এই সমস্ত কথা শিশুদের উনি যেটা বলেছে সেটা কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট কংক্রিট টু অবসট্রাক্ট এই কথায়তের ইয়েটা এত সুন্দরভাবে দেওয়া যায় যা এবং এরই মাধ্যমে কিন্তু একটা স্টোরি হিউম্যান ইয়েটা বলে দেওয়া যায় ইতিহাসটা বলে দেওয়া যায় শিশুদের তো হচ্ছে সেই মানে মানুষের ইতিহাস যেটা কিন্তু ওইভাবে উনি করেছেন রায় ভাগিস মারা গেছিলেন সেই জন্য আমাদের এটা হয়েছিল না হলে ওটা কি যে হতো আমি জানি সুরেশের কাজে সুরেশের কাগজে ভেবেছিলাম একটা হবে কিন্তু তার একটা ইনভর্মেন্ট খুবই এটা লিমিটেড ব্যাপার তো খুব বেশি করা যায় না আর প্রথমত এখানে যে একটা ইচ্ছা ছিল যেমন একবার মনে হয়েছিল যে আমি ওই কর্ণার জুন করব বলে খুব একটা হয়েছিল আমার ঠিক আছে এটা করি তো আলটিমেটলি ওটা মেটিলাইজ করলো না এটাও ঠিক ওই হচ্ছে ডিজাইন ডিজাইন করলে কেমন হয় যেই বললো বেশ ইন্টারেস্টিং লাগলো কিন্তু দেখলাম যে আলটিমেটলি ঠিক ক্লিক করলো না বাঞ্ছনীয় নয় এটার মধ্যে অনেক সেই নির্ভর করে নাট্যকারের এবং অনেকেই নির্ভর করে নাট্যকার মানে যে ভার্সনটা ছোটটা আমি না সেটাতে হচ্ছে হ্যাঁ আপনার কিছু খুব ভালো আহ মানে কিন্তু ওটা থেকে তৈরি হয় না হলো না হলো না সেটা দেখলাম যেটা আমাদের হাত নেই তো একটা কথা আপনি তো এই শোধের কথাটা বললেন যে মিউজিকের ক্ষেত্রে শোধের কাজটা কিছু করার কাজটা ওই লেভেলে আপনি ভাবলেন এই নাট্য সংস্থানের সঙ্গেও আপনি যুক্ত আছেন